আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা রাসুলহিলিম আল আলহি ওন ইসলামী অর্থনীতি যে বিভিন্ন দিক আছে তার মধ্যে যুবকদের বেকারত্ব তারা চাকরি পায় না তারা কাজ পায় না আর ঠিকমতো তাদের অর্থ সংস্থানের কোনো যোগার থাকে না বলে জাতি পিছিয়ে পড়ছে কাজ পায় না কাজ পায় না মানুষ হন্য হয়ে ঘুরে বেড়াচ্ছে কাজের জন্য ঘুরে বেড়াচ্ছে কোথাও কাজ পায় না কিন্তু ছোট কাজ করতে চায় না চায় বড় কাজ করতে ছোট কাজে হাত দেবে না না খেয়ে পড়ে থাকবে তবুও ছোট কাজ করবে না এমন বহু মানুষ আছে কিন্তু না ইসলামের শিক্ষা সেটা না কাজ ছোট কাজ দিয়ে শুরু করো যেমন কাজ হোক সেই কাজ দিয়েই তুমি শুরু করো আপনি জানেন ছোট কাজ বলতে যারা ছাগলের রাখাল যারা ছাগল চড়ায় ছাগল চড়ানোর কাজ ছোটো না বড় ছাগল চড়ানোর কাজ লোকে ছোট মনে করে ছাগল চড়ানোর কাজ করব আমি শিক্ষিত মানুষ আমি বড় বড় ডিগ্রি নিয়েছি আমি কেন কাজ করব। আমি কোনো কাজ পাইনি আমি বসে আছি কিন্তু ছাগল চড়ানোর কাজও ছোট কাজ নয় যেহেতু মোহাম্মদ রসুল্লাহ সালিয়া সাল্লাম ছাগল চড়ানোর কাজ করেছেন তাই না রসুল্লাহ সাল্লাহ বলছেন এমন কোন নবী আল্লাহ দুনিয়াতে পাঠাননি ছাগল চড়াইনি শুধু আল্লাহ ছাগল কিন্তু আল্লাহ রসুলগণ সবাই ছাগল চড়িয়েছেন সুতরাং ছাগল চড়ানোর কাজও ছোট না যুবক বন্ধু আমার ছাগল চড়ানোর কাজ আমি করতে বলছি না তার থেকেও বড় কাজ আছে যে কাজ তুমি ছোট মনে করো खबरदार ना क्षेत्र नाओ खबरदार घरे बस माँ बापर गोलग्रह और अभावर घर भाव थके झगड़ा कर झमेला कर भाई भाई द्वंद स्त्रा बाड़ी बस ना क्या करो जमन क्या हम क्या लेगे जाओ जुवक बंधुमार संकोच दवैधर सकल जड़ता काटिए उठे क्या शुरू कर दाओ तुम्हार शिक्षा क्वालिफिकेशन अनुजय कि बस समय नष्ट करो ना অলসদের রাখরায় তাসের আড্ডায় কাজ নেই তো তাস তা ভাঙছে তাই না ক্রাম খেলছে ভোয়া ভুয়া ফুটানিবাসদের বৈঠকে থেকে নিজেকে শ্রম বিমুখ কুঁড়ে করে তুলো না কাজ করে খাও কাজে গর্ব আছে কাজে আনন্দ আছে কাজে দুঃখ ভোলার প্রয়াস আছে তোমার দুঃখ আছে সেই দুঃখ জ্বালা ভুলবে কিসের মাধ্যমে কাজের মাধ্যমে পরিশ্রমে সুখ আছে পরিশ্রম হলো সৌভাগ্যের প্রসূতি পরিশ্রম করলে পরে তোমার সৌভাগ্য ফিরে আসবে চাকুর বিরল চাকরি পাওনা ঘুরে ঘুরে এ অফিস সে অফিস সেখানে যেখানে প্রত্যেক দরজায় ধাক্কা খাচ্ছ তাতে তোমার হৃদয়ে ভাঙচুর হয়ে যাচ্ছে চুর মার হয়ে যাচ্ছে তাতে কি হয়েছে যদি দরকার হয় ব্যবসা করো পুঁজি থাকলে ব্যবসা করো আর যদি পুঁজি না থাকে তাহলে বিনা পুঁজির যেটা আছে সে কাজ করো চাষ করো নিজে মেহনত করো কায়িক পরিশ্রম করো এমন কি যদি দরকার হয় কুলি হয়ে মাল বহন করেও তুমি উপার্জন করো তবু বসে থেক না উপার্জন করে আর প্রত্যেক হালাল ব্যবসা হালাল ব্যবসা করো বড় পুঁজির দরকার নেই ছোট পুঁজি নিয়ে ব্যবসা শুরু করে কিন্তু হালাল করো কাবিবাহি আল্লাহ বলছেন যে রসুল্লাহ সাল্লাহ এক জায়গায় বসেছিলেন সেই দিকে এক লোক পাশ দিয়ে পার হয়ে যাচ্ছিল আর লোকেরা দেখলো তার দেহ বেশ সুঠাম মজবুত সুঠাম দেহ তো এই লোক এত সুন্দর সুঠাম দেহ যদি আল্লাহর রাস্তায় জেহাদে লাগাতো তাহলে কত নে সুন্দর হতো তার মানে জেহাদে শক্তি চাই আর এই লোকের মাঝে শক্তি আছে যদি লোকটা জেহাদে লাগাতো তাহলে কতটা সুন্দর হতো এবং রুজি উপার্জন করে তাদেরকে মানুষ করে সঠিকভাবে ভাবে তাহলে সেটাও হচ্ছে আল্লাহর রাস্তায় শুধু জেহাদি না আল্লাহর রাস্তায় জেহাদ অনেক রকমের আছে এটাও এক প্রকার জেহাদ তুমি छोट छोटान से भरण पोषण कर আহা মা বাপের জন্য অনুসন্ধান করবে মা বাপ এখন বৃদ্ধ হয়ে গেছে কামাতে পারে না তার ফলে তাদের ভরণ প্রয়োজন আছে তাদেরকে খেতে দিতে হবে তাদের খেদমত করতে হবে বৃদ্ধ অবস্থায় তাদের প্রতি কোনো রকম বিরক্তি প্রকাশ করা যাবে না তারা মানুষ করেছে কত স্নেহ আদর দিয়ে তাদের বদলা তাদের প্রতিশোধ তাদের বিনিময় কিছু দিতে হবে এই উদ্দেশ্যে সে বের হয়েছে আসে সে ভালো আরামের চাকরি পায়নি কষ্টের চাকরি পেয়েছে পরিশ্রমের মাধ্যমে কিছু উপার্জন করে নিয়ে সে মা বাপের মুখে খাদ্য তুলে দিচ্ছে এটাও হচ্ছে আলা আর যদি সে নিজেকে হারাম থেকে বাঁচাবার জন্য কাইক পরিশ্রম করছে হারাম থেকে বাঁচাবার জন্য মানে আরামের কাজ করতে পারে না বিনা পুঁজির ব্যবসাও করতে পারে লোকের কাছে চেয়ে খেতে পারে না পারে না দেহ নিয়ে তুমি কায়িক পরিশ্রম করে উপার্জন করো না এ তা করেনি পরিশ্রম করতে গেছি তারপরে হারাম ব্যবসাও করতে পারে হারাম কাজেও ভালো অনেক পয়সা আছে হারাম মালের আর এমনও যুবক আছে সুঠাম দেহ নিয়ে বুকের বোতাম খুলে দিয়ে হাওয়া খাইয়ে বুককে হাওয়া খাইয়ে বেড়াচ্ছে কোথাও তোলা বাজি কোথাও চাঁদা বাজি কোথাও ফি সাবিল শেতান শয়তানের রাস্তা শয়তানের রাস্তায় না গে নিজেকে যদি হালাল পথে চালাবার জন্য চেষ্টা চালায় তাহলে সেটাও হচ্ছে ফি সাবিল্লাহ আপনারা জানেন যে যদি কোনো মানুষ সঠিকভাবে রুজি পায় সময়ে দুটো খেতে পায় এটা কম বড় কথা না দুনিয়ায় রাজা হওয়া বড় কথা না কোটিপতি হওয়া জরুরি না বরং দুবেলা যদি আপনি পান সুস্থ অবস্থায় আপনি দিন যাপন করতে পারেন এটা আপনার জন্য দুনিয়ার বড় শোক মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ বিমা আতা। সেই ব্যক্তি সফল দেখেন সফল মানুষকে নাম কে বাসতে মুসলমান হলে হবে না কামের মুসলমান হইতে হবে মুসলমান যাকে বলে শুরুতেই বলেছিলাম মুসলমান মুসলমান কাকে বলে ইসলাম কাকে বলে ইসলাম হচ্ছে আল্লাহ তালা তৌহিক দিয়ে তার সামনে আত্মসমর্পণ করা এমন মুসলিম এবং তার ইবাদত্য আপনার আখলা আচরণে ইসলাম পরিস্ফুট আর শির্ক এবং তার মুশ্রিকদের সাথে সম্পর্ক ছিন্ন করার নাম হচ্ছে ইসলাম যে ব্যক্তি এরকম হয়েছে সে সফল মুসলমান সফল মানুষ ও রুজিকা কাফা ফান দুনিয়ার বুকে সচ্ছল রুজি পেয়েছে রুজির জন্য কোনো টেনশন করতে হয় না সকালে খেলাম দুপুরে কি খাবো টেনশন নাই দুপুরে খেলাম রাত্রে কি খাবো কোনো টেনশন আল্লাহ একবার যদি আপনি এটা করতে পারেন যা পেয়েছেন তাতে সন্তুষ্ট হতে পারেন আপনার মনে কোনো দুঃখ আসবে না আমরা অতিরিক্ত চাই বলে আমরা মনে দুঃখ পাই তাই না মনে শূন্যতা অনুভব করি বলে আমরা দুঃখ পাই দেখবেন আপনার যা আছে তার থেকে আরো বেশি চায় নিরানব্বই হলো একশো কখন হবে নশো হলো হাজার কখনো হবে এইভাবে যদি আপনি চাওয়ার পর চাহিদা আপনার বেড়ে যায় আপনার মনের ভেতরে দুঃখ তত বেড়ে যাবে অতিরিক্ত চাওয়া। বাড়িতে মহিলারা বাড়িতে মহিলারা অতিরিক্ত চাওয়া চায় যা পেয়েছে তার থেকে স্বামীর কাছে আরো চায় ফলে স্বামী ঘুষ খেতে বাধ্য হয় হারাম পথে যেতে বাধ্য হয় শাশুড়ি তার বইয়ের কাছে খিদমত বেশি অতিরিক্ত খিদমত পাবো আমার গা ঠেপা পাবো পাটে বা পাবো পায়ে তেল গায়ে তেল পাবো অতিরিক্ত এটা তো ফরো না বউর অতিরিক্ত চায় আর বউ যখন না করে তখন কি অবস্থা হয় তখন মনে দুঃখ পায় কষ্ট পায় অমুকের বউ দেখো কত ভালো সেই করে আমার বউন কে বলে পাড়া প্রতিবেশী কে বলে তখন অশান্তি বাড়ে না শান্তি বাড়ে শান্তির প্রশ্নই আসে না অতিরিক্ত চাওয়া মোটেই ভালো না আল্লাহ তালা যা দিয়েছেন সন্তুষ্ট থাকুন সন্তুষ্ট থাকলে আপনি ধনী কারণ আসল ধনী হলো মনের ধ্বনী মনের হল আসল ধনবত্তা রসুলো দু রকম হয় এটা বুঝবেন এক হচ্ছে দুনিয়ার দিক এক হচ্ছে দিনের দিক যদি দিনের দিকে আপনার কেউ উচ্চ হয় বড় হয় তাহলে আপনি তার দিকে তাকান এবং আশা করুন যে আমি ওই রকম আর একটা হচ্ছে দুনিয়ার দিক দুনিয়ার দিক যে অমোক হয়েছে লোক হয়েছে অথবা হবে তাহলে পরে আপনি শান্তি পাবেন না সুতরাং দুনিয়ার দিক থেকে আপনি বড় দিকে তাকাবেন না উঁচুর দিকে তাকাবেন না নিচুর দিকে তাকান দর্শক মন্ডলী সামান্য বিরতি নিচ্ছি তারপর আবার আপনাদের সামনে আসছি আরো কথা আছে আপনার সামনে কথা রাখবো সালামুমতুল্লাহ আমি মোহাম্মদ জানা আপনারা দেখছেন এবং লেখো আল্লাহ তোমাকে দান করবেন। যে ব্যক্তি এলিম তলব করবে সেজন্য আল্লাহর পথে রয়েছে ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে প্রবেশ করো এবং শয়তানের অনুসরণ করোনা প্রথম নামাজের আদেশ দাও শিল্প অহংকারী পদচারণা সকল সমস্যার সমাধান একটি কথার মধ্যে আপনার জন্য দেখুন ইসলামী প্রশিক্ষণ পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আবার আপনাদের সামনে এলাম যে কথা আপনাদের সামনে বলছিলাম সেটা হচ্ছে যে খবরদার বেকারত্বের জীবন যাপন করবেন না বেকারত্বের অভিশাপ কাঁধে বহন করে বেড়াবেন না বরং কাজ শুরু করে দেন আর খবরদার উঁচু আশা যেটা করবেন উঁচু আশা করুন কিন্তু উঁচু যেটা আপনি অপরকে দেখে হাই নিঃশ্বাস ফেলবেন এটা আপনার জন্য যায়জ না তাতে আপনি মোটেই সুখ পাবেন না সুতরাং কাজে লেগে যান কাজ না থাকলে আপনি নিজেকে কষ্টবোধ করবেন নিজের দুঃখ আরও বেড়ে যাবে আপনার বাড়িতে আপনাকে কেউ ভালোবাসবে না ঘর কোনো হয়ে থাকবেন না স্ত্রীর আঁচল ধরে বসে থাকবেন না কাজে বের হয়ে যান কাজে বের হয়ে যান আর শিয়ালের মতো না হয়ে বাঘের মতো হন তার মানে বাঘের মতো হওয়া মানে এক মহাজন ছিল এক ব্যবসায়ী ছিল তার ছেলে ছিল বেকার আর আপনারা জানেন বখিল বাপের উরুনি বেটা হয় তাই না যার ধন বেশি আছে তার বেটারা কি হয় এক বাঘ একটা হরিণ শিকার করে নিয়ে এলো তারপরে সে খেয়ে ফেলে দিয়ে চলে গেল তারপর শিয়াল এসে খেতে লাগলো সে গাছের উপরে ভয়ে চেপে দূর থেকে দেখছি তো ভারী মজার কথা এই তো বাঘ শিকার করলো আর শিয়াল তো বসে বসে খাচ্ছে শিকার করলো হরিং তারপরে শিয়াল বসে বসে খেলো ব্যবসায়ী বাপ বলল বেটা যদি অনুকরণ করতেই হয় পশুর অনুকরণ যদি করতে হয় তো শিয়ালের অনুকরণ কেন করছিস বাঘের অনুকরণ কর বা যে শিকার করে নিয়ে এসে অপরকে খাওয়াচ্ছে তোর ধন তো নিজে কামাই কর লোকে খাক সুতরাং শিয়ালের অনুকরণ কেন করবি বাঘের অনুসরণ কর বাঘের অনুকরণ কর মোট কথা কোনো কাজে লেগে যাওয়া দরকার যতই টাকা পয়সা থাক বাপের উপরে ভরসা করা ঠিক না নিজের জমি সম্পত্তির উপরে ভরসা রাখা ঠিক না নিজের পায়ে দাঁড়াবো এই চেষ্টা করতে হবে মুসলিমকে তবে ইসলামী অর্থনীতির উন্নয়ন হবে জেনে রাখবেন শরীরার্ধ বল যারে সেই বনি তাইরে সেই বনি তাইরে। নাগিনী বাগিনী হয় যদি ধন নাই রে যদি অন্ন বিনা ছন্ন ছাড়া অভাবের ঘরে ভাব থাকে না অন্ন নাই ঘরে তার মানে কিবা করে দুনিয়ার নীতি হলো ধনির মাথায় ধরো ছাতি আর নির্ধনের মারোলাথি এ সংসারে धान नाई जार मान नाई भात नाई जार जत नाई तार, आर मटी तारे नार धन नाई निधन भलो मान मरण भलो यह धन्य संसारे जीवने दारिद्री अभिस तब जरा अभिस के बड़ रूपे बरण कर तरह जनता मरदापूर्ण गरीब हो गरीब होनमतार शिकार हेले हा बर से मन टाइके उँचू कर सबल रास्त चलते गरीब जख रास्त प्रत्येक वस्तु जान तर বিপক্ষে থাকে লোকেরা তাকে দেখে নিজের নিজের দরজা সশব্দে বন্ধ করে নাই। তাকে দেখে দরজা বন্ধ করে নাই গরিব বলে লোকেরা তাকে ঘৃণা করে অথচ সে কোনো অপরাধী নয় তার কোনো অপরাধ নেই সকলকে দেখে তার শত্রু মনে হয় অথচ শত্রু তার কোনো কারণ নেই এমন কি কুকুর দল যখন ধনীকে দেখে তখন তার নিকট অনুনয় বিনয় প্রকাশ করে লেজ আর যখন কোনো গরিবকে দেখে তখন দাঁত বার করে ঘেউ ঘেউ করে ডাকতে শুরু করে ভেকতে শুরু করে দরজা দিয়ে অভাব প্রবেশ করলে জানালা দিয়ে ভালোবাসা গোপনে পলায়ন করে পয়সা থাকলে বন্ধু অনেকে হয় স্ত্রী ও ভালোবাসে অনেক অভাব যখন তুফান হয়ে ঘরে জানালায় আঘাত করে তখন ভালোবাসার ফুলদানি গিয়ে হয়ে যায়। দারিদ্রের ঝরে ভালোবাসার প্রদীপ নিভে যায় ভালোবাসা ভালোবাসা ভালোবাসা আমরা মনে করি অনেকে মনে করি আ যে ভালোবাসা আমার লাইলি থেকে আর প্রিয় কে থেকে ভালো কেউ নেই আর আমার মজনু থেকে ভালো কেউ নেই কিন্তু আসল কথা হলো এসবের পেছনে কি আছে एक जिन अपना अभाव थकले क्यों भलोबाशबें अभाव मानुष्य जत धर्म सभ्यता पाल्टे अभविधि मानुषे मनुष्यत्व लोप पेहेतु अभाव मानुष नष्ट तैना अभाव मानुषर धर्म परिवर्तन कर फेले सूतरा अभव खुब खराब जिनि जाराज बारिद्र को देशे गुफरी तुम्हारे चलो तो इमित ही তারপর কখন লেখা হয় মায়ের পেটে তাই না মায়ের পেটে যখন শিশু থাকে এবং চার মাস বয়স হয় তখন তার আবার ভাগ্য লেখা হয় আর প্রত্যেক বছর একবার করে সবে কদরে লেখা হয় ভাগ্য তো ভাগ্য রচনা করে দেওয়া হয়েছে সুতরাং ভাগ্যের ওপরেও আপনার বিশ্বাস থাকতে হবে কিন্তু নির্ভরতা থাকলে হবে না দূর করুন হীনতা করবেন না অভাবে স্বভাব নষ্ট করবেন না তার কারণ দীনতা খুবই খারাপ জিনিস হীনতা খুবই খারাপ জিনিস ধন না থাকলে মানুষ হীনতায় যায় যদি দিনসহ অহরহরহ মতিতবহীন হইবে সমানের সনে থাকো এক মনে মতি সমভাবে রইবে এই হলো কথা যে আপনাকে হীন কাজে বা ছোট আপনি দারিদ্র স্বীকার করে গরিব হয়ে থেকে আপনি হীনী হয়ে থাকবেন এটা যুবকের উচিত না ইসলামী অর্থনীতির উন্নয়নে এবং নিজের উন্নয়নে নিজের উন্নয়ন হলে ইসলামী অর্থনীতির উন্নয়ন হবে নিজের উন্নয়নের চেষ্টা করুন নিজের মা বাপ ভাই বোন এবং ছেলেমেয়ের সন্তানদেরকে ভালোভাবে মানুষ করার চেষ্টা করুন তবেই আপনার উন্নতি আসবে ইসলামের উন্নতি আসবে একথা হজরত এক ব্যক্তিকে মাসা করছে ইবাদত করছো তোমার খাবারের ব্যবস্থা থেকে হয় তো লোকটি বলল। আমার ভাই তার নিজের জন্য তার পরিবারের জন্য এবং আমার জন্য রোজগার করে কে করে আমার ভাই করে সে রোজগার করে সে তার পরিবার চালায় সংসার চালায় আর আমাকে যে রুজি উপার্জন করছে তা বলে সে ফরজ আদায় করে না তা না ফরজ তো সবাইকে আদায় করতে হবে আবেদকেও করতে হবে আর অনাবেদকেও করতে হবে এ আবেদ না কিন্তু বেচারি রুজি রোজগারের জন্য সে সময় ব্যয় করে আর রুজি রোজগারের মাধ্যমেও আল্লাহরের জিক্রির মাধ্যমে আল্লাহর আনুগত্যের মাধ্যমে সে ইবাদত করতে না পারে না মানুষের প্রত্যেকটা কাজকে ইবাদতে পরিণত করা যায় না যায় না শুধু নিয়ত নিয়ত এমন একটা জিনিস সেই নিয়ত যখন আপনার হবে তখন আপনি সেই নিয়তের মাধ্যমে আপনি আপনার কাজটাকে ইবাদতে পরিণত করতে পারবেন শুধু বসে থেকে থেকে বেকার জীবন আপনার কাজ নেই আপনি বসে আছেন বলছেন মসজিদে আমি বসে বসে কোরআন পরব তসি পাঠ করব না বরং আপনি রুজির অনুসন্ধান করুন কি করবেন রসুলাম বলেছেন সবথেকে সুন্দর অবস্থায় করা হয় চিত হস্ত অপেক্ষা উত্তম অপুর হস্তা ছেলে মেয়েদেরকে সন্তান সন্ততি স্ত্রীর আগে ভরণ পোষণ করো তারপরে আস্তে আস্তে আত্মীয় স্বজনদেরকে দান করো আবহাওয়া বলছেন খরচ করতে যে বলা হয়েছে খরচ করতে গেলে কামাইয়ের প্রয়োজন আছে না করতে খরচ করবেন নাকি না দুনিয়া দিন করো না দুনিয়া দি করলে আল্লাহ করো ইমরা আহুক আনফি কালিক তোমার বউ বলবে আমাকে খেতে দাও ঠিক পড়তে দাও না আমাকে তালাক দাও বলবে না বলবে না বউ থাকবে না তোমার কাছে তারপর তোমার দাস দাসী সেও বলবে যে আমাকে ঠিকমতো খেতে দাও না হয় আমাকে বিক্রি করে দাও আমি আর তোমার কি পরিবর্তন হয় কিভাবে হয় ভাগ্য নির্দিষ্ট করেছেন আল্লাহ বলেছিলাম বিশ্বরচনার পঞ্চাশ হাজার বছর আগে ভাগ্য নির্দিষ্ট করা হয়েছে তারপর মায়ের পেটে এসে ভাগ্য লেখা হয়েছে এই যে দুই চোখের মাঝে এই জন্য আমরা বলি কপাল কপাল খারাপ এই কপালে লেখা হয় আপনারা জানেন সামান্য জিনিসের ভেতরে অনেক কিছু লেখা যায় আজকাল বিজ্ঞানীরা প্রমাণ করে দিয়েছে সামান্য জিনিসের ভিতরে বিরাট বিরাট লাইব্রেরি ভরা হচ্ছে তাই না কপালে লেখা আছে আর প্রত্যেক বছর সবে কদরে বিস্তারিত ভাগ্য লেখা হয় সবে কদরে রমজানে এইবারে এই ভাগ্য পরিবর্তন হয় কি না ভাগ্য হচ্ছে দুই রকম যে ভাগ্য আল্লাহ আল্লাহতালা একদম লৌহে মাহফুজে লিখেছেন সে ভাগ্যের পরিবর্তন হয় না তফসিলি ভাগ্য পরিবর্তন হয় আর সেই পরিবর্তনটা আসল লিখার পরিবর্তনের সাথে সাথে হয় যেহেতু দোয়াতে ভাগ্য পরিবর্তন হয় আপনারা জানেন যেহেতু আমরা দোয়া করি ভেতরে দোয়া কি ওয়াকিনী সার রামা কাদাইতা ওয়াকিনী সার রামা কাদাইতা হে আল্লাহ তুমি আমার ভাগ্যে যে মন্দলিপিবদ্ধ করেছো তার থেকে দূরে রাখো যদি ভাগ্য পরিবর্তন না হতো হতো না পরিবর্তন করার জন্য আমাদেরকে দোয়া করা উচিত বিশেষ করে ভিতরে দোয়া খেয়াল করা উচিত যখন আপনি যে মন্দ লিখে দিয়েছ আমাকে দর্শক মন্ডলী আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাআ আমাদের সাথে থাকবেন এই কামনা করি ও সাল্লাহ নবীন মোহাম্মদিজমাই hua oh, कखो कयक फोटा पानी एकजुन तृष्णा मेटाते परे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 Bis TV Manobotar Samadhan apnader donation ar zakat pathiye din Bis TV ke somorthon korun donation ebong zakat pathanor thikana IRAFI Aldrian Bank Quadrant Court 48 Kelthorpe Road Birmingham UK post code B15 1TH short code 300083 swift BIC code IBO BZB22 IBAN ইউরো অ্যাকাউন্ট নাম্বার জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি ইউএস ডলার অ্যাকাউন্ট নম্বর জিরো টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন টিভি ডট ইভি মানবতার সমাধান